السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وقفى وصلاب على عباده الذين اختفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا مما دعا الى الله وعمل الصالحات وقال انني من المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগকে সমাজের অনেক অনেক মানুষ থেকে নির্বাচিত করে মনোনীত করে মসজিদের পরিবেশে আসার मगरिबे तीन डाद फरज नाम जमात छेद आदाय कर तौफिक दान कर दिन मेहनत फिक्री मजलिसे बसार कुरान हादी कथा आलोचना कर श्रवण कर दान कर न्याय शकुर आदाय प्रथम मोहब्बत शकुर आदाय कर আল্লাহ তালা আমাদেরকে দিনের পিপাসা দান করেছেন দিনের তলব দান করেছেন যার কারণে আমরা টুটাফাটা দিনের কাজ করতে পারতাম দয়ার ভিক্ষা আল্লাহ তালা যদি দয়ার ভিক্ষা আমাদিগকে দান না করতেন তাহলে আমরা কদম উঠাইতে পারতাম না আমরা যে দিনের জন্য কদম উঠাই পা উঠাই এটাও আল্লাহ তালা দয়ার মেহরবানির ভিক্ষা মেরি তলব ভি কেসি কি সদকা হয় হায় কদম উঠতা নিহি আল্লাহর খাসবান দ্বারা তারা বলে গেছেন সত্যই বলে গেছেন আমার ভিতরে যে দিনের তলব দিনের ফিপাসা আসছে দিনের ফিকির আসছে এটাও হে মাওলা তোমার দয়ার ভিক্ষা এটা বলতেছে তুমি যদি তৌফিক না দিতে তাহলে আমি কদম উঠাইতে পারতাম না আমরা যে কদম উঠাই এই যে নামাজের জন্য কদম উঠা উঠে আসছি এটা আমাদের বাহ্যিক শক্তিতে আসছি তা নয় বুদ্ধি আর চালাকির দ্বারাই করে ফেলছি তা কোন যোগ্যতার বলে করছি তাও না এটা মহজ আল্লাহ তালার দয়ার মেহরবানি আল্লাহ তালার দয়ার মেহরবানি যার সামলে হাল হয় তার জন্য এটা করা সম্ভব জন্য কবি বলতেছেন যে কদম উঠতা উঠা যাতারকাল দান আল্লাহ যাকে রহমত দিতে চান তাকে আল্লাহ তালা অবশ্যই দিয়েই দেন দুনিয়ার কোন মানুষ এটা পারবে না বাধা দিয়ে রাখতে পারবে না আল্লাহ তালা যদি কাউকে রহমত দিতে চান পৃথিবীর কোন শক্তি ছেড়ে ঠেকাইতে পারবে অমায়ুম আর যেখানে আল্লাহ তাল রহমত বন্ধ করে দিতে চান অমায়ুম শিখ খলাশির মিমবাদী আল্লাহ তালা যদি রহমত কারোর জন্য বন্ধ করে দেয় ওটা খোলার মতো কোন শক্তির কারণে ভাই আল্লাহ তালা রহমত আমাদের সামনে হাল হয়েছে এই আমাদের জন্য এই কাজগুলো করা সম্ভব হয়েছে আল্লাহর রহমত পাওয়ার জন্য ভাই আল্লাহর রহমত পাওয়ার জন্য দূরে কাছের কোনো শর্ত নেই কে দূরে কে নিকটে এদের কোনো শর্ত আল্লাহ তালার কাছে নেই আল্লাহ তালা যত ইচ্ছা তাকে তার রহমত দান কত কাশের লোক আবু জাহাল আবু তালেদ আবু আহাব আমরা সকলেই নাম যাই রহমত উল্ল আলমিন রহমতের দরিয়া হেদায়তের দরিয়া তার নিকটে এই লোকগুলো বসা ছিল তারা কি রহমত পাইছে রহমতের দরিয়া বলা হয়েছে হেদায়তের দরিয়া বলা হয়েছে কিনারায় করে। তার আবু জাহাব আবু তালেব আবু আহাব আবু জাহাল হুজুরের দুধ সম্পর্কে চাচা ছিল আর আবুল আহাব আর আবু তালেব নিকটবর্তী চা চাচা ছিল আবু তালেবের জন্য আল্লাহ রসল্লাম অনেক কান্নাকাটিও করেছেন কারণ আবু তালেব রসুলের জীবনে অনেক উপকার করেছে তার হৃদায়তের জন্য আল্লাহ অনেক কান্নাকাটি করেছে গুনাগারি করে আল্লাহ তাল্লাহ নবীকে জানাই দিয়েছেন পারবেন। বরং আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়ত দিব আপনি আল্লাহ তো কাল আমাকে আপনাকে ইমানের দৌলত দান করেছে দৌলত আল্লাহ আমাকে আপনাকে দান করেছে যেটার বর্ণনা পৃথিবীর কোনো মানুষ বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন আল্লাহ জাহান নামী হেফাজত বেইমান হয়ে চলে যায় চিরস্থায়ী জাহান্ন আল্লাহ তালা আমাদের ইমানের দৌলত দিয়ে মুসলমান বানিয়ে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেছে এখন যদি আমরা কিছু টুটা আমল করি শকরের জিন্দগি অবলম্বন করি আল্লাহ তাবার কাত আমাদেরকে প্রথমবারেই জানিয়ে এক মুহূর্তের জন্য যাহার নামে যাইতে হবে না আল্লাহের আল্লাহ তালা বলেন তোমাদের আজাবদুয়ার আমি কোনো কাজ করব না এটা আমার ইচ্ছাও নেই কোন ইচ্ছা আমি যদি তোমরা দুটি আমল করো একটা হলো ইমান আর একটা হলো শোকর আজাব দেওয়ার ইচ্ছাও পোষণ করবো না আল্লাহ পৃথিবীবাসীর উপরে জুলুম করার ইচ্ছা পোষণ করেন না জুলুম করা তো দূরে ভাই আল্লাহ তিনা দর্তে আমাকে আল্লাহ তহা মেহরবানিতে আমাদেরকে কি মানের মতো দৌলত দান করে তথা মমিন জন্য কিতাবে আছে দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে শুধু ইমানের নিয়ামতের শকর আদায়ের জন্য আল্লাহ আমাকে দুই রাখাতো শকর আদায় করছি এটা আমি লিখছি বড়রা আমাদের বড়রা বয়ান করছে যে দৈনন্দিন জীবনে আপনি দুই রাঘাত নামান চলাতো শুধু ইমানের নিয়ামতের শকর আদায়ের জন্য করবেন আল্লাহ আমাকে ভাই আল্লাহ রহমত যদি আল্লাহ দিয়েই দেন দূরে তারা কাছে ছিল তারা হেদায়ত পায়নি আর এমন মানুষ আছে যারা মক্কামো দেনাও দেখে নেই আল্লাহ রসুলকে তো দেখে নাই দেখেনি আল্লাহ রসুলকে তো দেখেই নেই মক্কামো দিনাও দেখে নাই কিন্তু ইমানের বলে বলিয়ান আসে কিনা ভাই जरूरी सहबीजर नाम शुद्ध नाम हिसाब उच्चारण ठीक नदी अल्लाह आगे काफे जो छोशी সৈয়দ উল সোহাদা হজরত হামজার ছিলেন আল্লাহ উত হত্য সৈয়দ উল্সা হতী যত উত্তর আছে আপন চাচা তাকে হত্যা করেছিলেন এই এত বড় পাপ করেছেন এত বড় পাপ করেছেন আল্লাহ রসুল বড় কষ্ট পাইছেন যে চাচাকে হত্যা করেছেন বড় কষ্ট পাইছিলেন আল্লাহ রসুলের তাই যখন মক্কা বিজয় হয়ে গেল কিতাবে আসতে যখন মক্কা বিজয় হয়ে গেল এই ওয়াসিক পালিয়ে তায়েব চলে গেল মক্কা থেকে দূরে কিছু দূরে বিশ পঁচিশ তিরিশ কিলো বা চল্লিশ কিলো দূরে হজরত আক্রামার দিয়ালও চালানো আবু জাহালের ছেলে আবু জহালের একটা ছেলে আবু জাহাল কিন্তু হেদায়াত পায় না ইমান পায়নি কিন্তু তার ছেলে আক্রামার রদিয়াল্লাহ ও এক সময় কাজ ছিল পরে মুসলমান হয়েছে হয়ে গেল আল্লাহ কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আল্লাহ রসুলাই আল্লাহ হয়ে গেল ইনি মক্কা ছেড়ে পালিয়ে চলে গেল পালিয়ে যাওয়ার সময় একটা নৌকা টুটেছে নৌকা তেটে পালিয়ে যায় ওই জাহাজ শুরু হয়নি আরব সাগর মহাসাগর আল্লাহ যদি কাউকে রহমত দিতে চান বড়ই পাপি হোক যত বড়ই অপরাধী হোক আল্লাহ তাকে রহমত দিয়েই দিবে এই আক্রমা রদি আল্লাহ পালিয়ে চলে যাচ্ছিল নৌকাতে তোদের সম্মান রক্ষার জন্য আমি আমার দেখত্যাগ করছি তোদের সম্মান রক্ষার জন্য আমি মোহাম্মদ দুশ্মনী করছি তোদের সম্মান রক্ষার জন্য আমার বাপ তো জান দিয়ে দিচ্ছে দুজন ছোট্ট ছেলে আমার বাপের বুকের উপরে উঠে তোমার সম্মান রক্ষার জন্যামত পর্যন্ত ডাকলেও ডাক শুনবে কোড়া নেই আছে কিয়ামত পর্যন্ত ডাকলেও ডাক শুনবে না ल्लाकर कथा आल्लाई व्यक्त चे पथ हारा के मूर्ति के डाके मूर्ति सारा भाई आप तमान दौलत दिए जानना पथ पथर पथिक बनिए पथ हारा करा मूर्ति डाके पथ हारा पथ पाय যখন আক্রামা বিপদে বলে যখন মূর্তিকে ডাকতেছিল তখন এক বৃদ্ধ লোক ওখানে ছিল বৃদ্ধ লোক বলে হে আক্রামা আমি তো কিছু বলতে চাইছিলাম না কিন্তু না বলেও আমি কিছু বলতে চাই। তো পারা রাদিয়া এক পর্যায়ে বললেন যে বৃদ্ধ চাষা আপনি কি বলতে চান বলেন যে তুমি যে মূর্তিকে ডাকতেছ এই মূর্তিকে যদি কেয়ামত পর্যন্ত ডাকো এই মূর্তি তোমাকে বাঁচাতে পারবে যে মালিকের কথা বলেন সেই মালিককে ডাকো এই মালিক আমার মালিক এই আসমান জমিনের মালিক এই জাহাজেরও মালিক এই নৌকারও মালিক তিনি ভাই আমাদের যে মালিক তিনি কিন্তু সব কিছুর মালিক আমাদের মালিক তিনি রব তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের জীবনের সব সাতাসমানের মালিক জমিনের মালিক আরো সরসির মালিক আমাদের জীবনের মালিক নৌকর মালিক সব কিছুর মালিক কিন্তু তিনি তাকে ডাকলে তোমাকে মাঠে বাঘ সত্য সত্যি কথা তো ঠিক আছে আমি মোহাম্মদের রফকে ডাকবো তখন আক্রামা রদি আল্লাহাম কি করলো মোহাম্মদের রবকে ডাকা শুরু করলো হে মোহাম্মদের রব कठिन मुहूर्ते तूफान कबल के, के, के बााओ जो बाचाओ तीन जेदि पाली जाओ मोटा दी, दी चले जाओ, जाओ। बोलारूफान बंद रे भाई आप मालिक इबादत करी जब इबादत करी एम मालिक आनी जेखने डाकबें जख डब जिसे साथे डाके खेला আমাদের মালিক এমন মালিক সব সময় তিনি আমাদের নিকটে সবসময় আমাদের সাথে এক গ্রাম লোক একবার মূর্খ লোক আছে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করেছে জজুর আপনি যে রবের কথা বলেন ওই রপ্তি দূরে না নিচে যদি দূরে হয় তাহলে আমরা জোরে বড় আওয়াজে ডাক দূরে আর যদি হয় বললে নিরাপতা পালন করলেন চুপ রইলেন কারণ এটা আল্লাহর ব্যাপার আল্লাহ রসুল কি বলবেন দূরে না কাছে আল্লাহ তালা আল্লাহ তালা সম্পর্কে রসুলকে জিজ্ঞাসা করতেছে গ্রাম্য লোক তো রসুল কি বলবেন আল্লাহ তালা জিবরি লামের মাধ্যমে আয়াত দিয়ে পাঠায় দিয়েছে এই আয়াতারা আমার আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করতেছে যে আমি কি দূরে নিকটে আপনি জানায় দিন যে আমি আল্লাহ সব সময় তাদের নিকট বুঝিব দা বান্দা যখন দোয়া করে আমার কাছে আমার কাছে আমাকে যখন ডাক দেয় তখন সাথে সাথে আমি তার দাগ ছাড়া দিচ্ছি এক লোক মূর্তি আশি বছর আল্লাহ রহমদ কেমন দেখেন একদিন হঠাৎ করে তার মুখে মার প্যাস জোবানের মার প্যাস বলে মার প্যাসে সনামু ইয়া বলতে বলতে ইয়া সমাদাধু উচ্চারণ আল্লা দুই প্রকারের নাম আছে একটা হলো আল্লাহ আর এসমে স্তিফাত আছে আল্লাহ ইয়া সনামু ইয়া সনামু করতেছে এইভাবে আরাধনা করতেছে ইয়া সনামু মানে হে ভূত এ মূর্তি ইয়া সনামু বলতে বলতে একবার ইয়া সমাদ আশি বছর পর্যন্ত মূর্তি কোন জবাব দিতে পারে নাই জবাব দেয় নাই মাস পর্যন্ত জবাব দিতে পারবে না কিন্তু একবার জোবানের মার কাছে আল্লাহকে ডাক দিছে আল্লাহ তালার সাথে সাথে তার ডাক ভাই আমার আপনার মালিক निकटे बंदार सब समय कबुल कर दिखा मुसलमान है दिल्ली मध्य ढालसे इसलाम ता हिदायत दीबें रहमत दीब्ला আক্রামা রাধি আল্লাহ আসতেছে তারা কিন্তু আল্লাহ তাহলে আয়াত না বলে দিয়েছে আল্লাহ এক নাজিল করে বলে দিয়েছে যত বড় বান্দা যারা সীমা লঙ্ঘন করেছো আমার রহমত থেকে নইর আছে তখন আক্রমণ আর সামনে গেছে মুসলমান হওয়ার আল্লাহ রসুল মুখ ফিরে গেছে আল্লাহ রসুল মুখ নিছেন কারণ ওয়াসীকে দেখে আল্লাহ রসুল বড় কষ্ট পাইছেন বড় কষ্ট পাইছেন যে হামজাকে হত্যা করেছে যদি আল্লাহ আল্লাহ রসুল মুখ ফিরাই নিচ্ছেন আর আল্লাহ তালা নবীকে বলতেছেন এই নবী আপনি কেন মুখ ফিরাই নিচ্ছেন আমি তো তাকে হৃদায়ত দিতে চাই আমার রহমত দিতে চাই আমি যাকে দিতে চাই তুমি তার দিকে মুখ ফিরাই না তার থেকে বরং তার দিকে মতওয়জ্জাহতো তাকে আমার গোলাম বানিয়ে কালিমা কালিমাপুরে তাকে আমার গোলাম বানিয়েলাও মুসলমান ভাই বুঝাতে চাচ্ছি আল্লাহ যদি কাউকে রহমত দিতে চান আল্লাহ তালা রহমত দিয়েই দিবেন দুনিয়ার কেউ ঠেকাইতে পারবেন আল্লাহ তয়ার মেহরবানি কত মুসলমান তারা কি পাইছে কিন্তু এই তৌহিদের নিয়মের কদর করে নাহিদের নিয়মতের তহিদ সবচেয়ে বড় নিয়মত এর চেয়ে বড় নিয়ম আর কিছুই নেই তৌহিদের নিয়মতের ফদর করা উচিত এরা যদি কদর না করে বেকাদরি করে তাহলে আস্তে আস্তে কি হয় যে কোনো নিয়মতের যখন বেকাদরি হয় নাশ করিয়া হয় তখন আল্লাহ সবার কোয়া তাহলে ওই নিয়মকে বান্দার থেকে কমিয়ে দেন কমিয়ে দেন কমিয়ে দিতে দিতে করতে এক সময় নিয়ামতটা আল্লাহ শুনে করে বান্দা যদি নিয়ামতের শকর আদায় করে আল্লাহ থাকেন আল্লাহের শোকর আদায় করবে নিয়ামতকে বাড়াইতে থাকেন বাড়াইতে বাড়াইতে বাড়াইতে ওই নিয়ামতের একেবারে বিশাল সম্পদ আর পাহাড়ে পরিণত করে গ্রামে নির্মাণ ছিল পাহাড় সম পর্বত সময় কেন ভাই তারা দিনের তারা যে তৌহিদ পেয়েছিলেন ওই তৌহ সময় একদিন হয় এইভাবে তাদের ইমানটা বাড়তেছিল এই পিপাসা আল্লাহ পয়দা করে দিয়েছেন আজকে আমরা এখানে বসেছি যদি আল্লাহ পয়দা না আপনার ভিতরে পিপাসা আসছে না কখনো আসতো না দিনের পিপাসা দিনের ফিপরার অনেক দাম বাড়ছে এখানে এলান হয়েছে যে দিনের মেহনতের উপরে দিনের মেহনত এবং মোজাহাদার উপরে আলোচনা হচ্ছে এতে কত বড় দৌলত কত বড় আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখেরাতের সব ধরনের ফিকির থেকে আল্লাহ তালা তাকে হেফাজত দাঁড়িয়ে দুনিয়ার খাওয়ারও ফিকির করতে হবে না আখেরাতের কোন রকমের ফিকিরও এরকম ভাবে আখেরাতে গিয়ে তাকে ফিকির করতে হবে না আল্লাহ আল্লাহর খাস বান্ধারা আল্লাহর কাছে এরকম বলছে মাওল্লা তোমার দিনের ফিকির তোমার ফিকির যদি কারো নসিবে এসে যায় दुनिया सबधरण फिकिर थी चिंता खूब बेसिंग बस शकर आदाय दौलत दौलत मेहनत करा दरकार भाई मेहनत ইমানের জন্য যত মেহনত হবে আল্লাহ ইমানকে বাড়াই দিতে হবে আল্লাহ কাছে যেহেতু অতি প্রিয় জিনিস অতি প্রিয় জিনিস এজন্য এর মেহনত আল্লাহবাগের কাছে অনেক অনেক দাম একজন জন্য সম্পদ না থাকতে সম্পদের মধ্যে ইজ্জত নাই দুনিয়ার মধ্যে কোন ইজ্জত আল্লাহ রাখেন রাখেননি मुसलमान गरीब होते मिस्किन होते रसोल्ला सल्लम के विभिन्न पहाड़ मक्कार पहाड़ स्वर्ण रूपान्तारा प्रस्ताव दिए তারপর এই পাহাড়কে স্বর্ণ রূপান্তরিত করব্যকা স্বর্ণ রূপান্তরিত না আমি আমি চাই না বরং আল্লাহ রসুল দারিদ্রতা রসুল্লাহ আল্লাহ না তুমি আমাকে হিসেবে কেন বলেছেন ভাই ইজত সম্মান আল্লাহ দিনের মধ্যে রাখেন সম্পদের মধ্যে রাখেননি এখন মানুষের অনেক সম্পদ আগের তুলনায় অনেক সম্পদ সম্পদ বাড়ছে মানুষের কিন্তু ইজ্জত বাড়ছে প্রকৃত ইজ্জত বাড়ে নেই সম্মান বাড়েনি আল্লাহ পাকতে ইজ্জত আর সম্মান রাখছেন ভাই দিনের মেয়ালিল্লাহিনা ইজ্জত রেখেছেন আল্লাহ তালার জন্য সম্মান রেখেছেন আল্লাহ তালার জন্য তার রসুলের জন্য এবং মোমিনদের জন্য এই জন্য ভাই যাদের মধ্যে আল্লাহ মুসলমানদের কাছে টাকা পয়সা ইহুদ না সম্পদ করছে মুসলমানদের কাছে সেই তুলনায় টাকা পয়সা নাই আল্লাহ কোরআনে গেমে সব বলে দিয়েছেন কিন্তু নবী আপনি বিভ্রান্ত হবেন না আপনি প্রতারিত হবেন না বিভ্রান্ত হবেন না কাফের মুর্শিকরা যে সম্পদ নিয়ে শহরে বন্দরে ঘুরতেছে বিশাল সম্পদ নিয়ে গাড়ি বাড়ি নিয়ে ঘুরতেছে এগুলির দ্বারা আপনি বিভ্রান্ত হবেন এটা অল্প কিছু দিন যে আল্লাহ করে তোমরা অল্প কিছু দিন খাও ভোগ করো নিশ্চয় তোমরা আমার কাছে অপরাধী আল্লাহ তালা এটা বলে দিয়েছে তোমরা উপরাধী আমরা অনেক সময় এটা বুঝি না আমরা অনেক সময় আমাদের মনের মধ্যেও প্রশ্ন রাখি আমরাও পরস্পর একে অপরকে বলি কি বলি মুসলমানরাসার ইসলাম তো কালিম উল্লাহ ছিলেন আল্লাহর সাথে কথোপকথন করতেন তো আল্লাহ তালাকে একবার প্রশ্ন করলেন মাওলা ইমানদারদের কাছে কেন সম্পদ নাই এরা কেন सम्पीन संकी नजर करो जहां जी मूसा जहां नाम दिखे नजर कर माहम तुम इजरतर कसम जहां नाम जो সমগ্র দুনিয়াও দিয়ে দেওয়া হয় সমগ্র দুনিয়াকে যদি স্বর্ণ বানায় দেওয়া হয় আর তাদেরকে কেমত পর্যন্ত যদি হাত দেওয়া হয় এরপরে যদি তাদেরকে এই জাহান্নাম দেওয়া হয় তারপরও তারা তাদের জন্য বলা যাবে যে তারা একটু পরিমাণে কল্যাণ তারা পায় না কারণ মৃত্যুর পরে যদি জাহার্নাম হয়ে যায় ভাই দুনিয়াতে যত কিছুই হোক এটাকে কল্যাণ বলে ভাই আখেরাতের কল্যাণ হলো আসল কল্যাণ আখেরাতের কল্যাণ হলো আসল কল্যাণ আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে পরিকারী বলছেন কুমতুম খায় উখলি জাতলিনা এই আজ যদিও সাহাবা ইকরামদের ব্যাপারে নাজিল হয়েছে কিন্তু সাহাবাহিক যারা অনুসরণ করে চলবে সাহাবাহিকামগঞ্জকে যারা আদর্শ বানিয়ে তাদের পথ এবং মতকে অনুসরণ করে যারা চলবে তারাও এই পড়ে যাবে আর কি আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ উন্ম তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে কল্যাণ কি ভাই কল্যাণটা কি সেটা আল্লাহ তালা বলে দিয়েছে তা মরুন আবিল মারুসিল্লা একজনকে দশ টাকা দিলাম একজনকে পাঁচ হাজার টাকা দিলাম একজনকে খানা খাওয়াইলাম একজন বস্ত্রহীনকে বস্ত্র দিলাম এটাও করলাম কিন্তু এটা চিরস্থায়ী করলাম কি আমি আপনি দাওয়াতের মাধ্যমে দিনের মেহনতের মাধ্যমে একজনকে বুঝাইলাম সমঝাইলাম বুঝায় সমঝায় তাকে দিনের উঠে দিলাম একজন বেতলব যার মধ্যে দিনের তলব নাই ইমারের তলব নাই নামাজের তলব নাই এবার তলব নাই তার মাঝে আমি তলবা করে দিলাম এর সে নামাজে উঠে গেল এটা হল চিরস্থায়ী কল্যাণের জন্য মোজাটাতে আল্লাহ রসুল ছিল আজিজুন আলেহী বলতেছে আল্লাহ রসুলের জন্য এটা কঠিন ছিল যে তোমরা বিপদে পড়ে যাও মুসিলতে পড়ে যাও এটা আল্লাহ রসুলের দরদের নবী রহমতের নবী সহ্য করতে পারতেন হেদায়তের জন্য মানুষ দিনের কথা বুঝায় আখেরাতের কথা বুঝায় এরকম ভাবে আখেরাত মুখী করা যায় দুনিয়া থেকে বিমুখ করা যায় এই একটাই চেষ্টা একটাই ফিকির রসুলের ফিকির সারা জীবনের সব সময় আখেরাতের ফিকিরের সাথে থাকতেন দিনের ফিকিরের সাথে থাকতেন তাই এত অস্থির ছিলেন এত অস্থির ছিলেন যে একজন কাছে আল্লাহ রসুল সত্তর বার আশিবার পর্যন্ত দিয়েছেন দাওয়া अबू जहालू जहाल झूफान शुरू होट तूफानूफानबू जहालरजा गए भर के झट तूफान कबल पड़े एक विवादा खुलसे देखे बड़ो तूफान आखिर तूफान बड़ तूफान है कठिन तूफानूफने तो क्यों रेहना जो भाई एक एक जन मानुष्ठ दावत निकट निकट भाई दावतारावत उद्देश्य दिन फिकिर नग्रह ना तर माधे तलब पदा फिकिर पायदा आग्रह पायदा না এই কাজ বহু উঁচাকার বহু উচ্চাকার এই কাজের জন্য যখন বের হওয়া হয় এটার যারা উদ্দেশ্য থাকে সেটা হলো দিন শেখা দিন শেখা এবং শিখানো শিখানো দিন শেখা এবং শিখানো এটা কত বড় যে মহৎ কাজ কত বড় কত বড় শ্রেষ্ঠ কাজ আল্লাহ তরানিমে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে বলছেন কুমক খায়রা সেজন্য ভাই এই দাওয়াতের কাজ মুসলমানদের মাঝেও করতে হয় অমুসলিমদের মাঝেও করতে হয় এখানে বলছে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষ মানুষ মানে মুসলমান অমুসলিম হইতে পারে দাওয়াতের কাজ সব জায়গায় চলে আলহামদুলিল্লাহ যেখানে অমুসলিমের অমুসলিমকে দাওয়াত দিতে হবে সেখানে অমুসলিমকে দাওয়াত হচ্ছে আর যেখানে মুসলমানকেই দিতে হবে প্রয়োজন আমার প্রয়োজন সেখানে মুসলমানদের উঁচা কাজ আছে আল্লাহ তালা এই কাজ থেকে অনেক উঁচা কাজ বানিয়েছে অনেক দামি কাজ বানিয়েছে মানুষের হেদায়তের ফিকিরে যেন আল্লাহ তাল পক্ষ থেকে রসুল সালামিগে কিছু মেহনত হয় মালের মেহনত নিজের যান এবং নিজের মালের মেহনত নিয়ে দিন শেখা এবং শেখানোর জন্য বেশ কাজ ওখানে সমস্ত ওলামাই মনে করে ওলামাইকরাম তাদের জিম্মদারি পরিপূর্ণ ভাবে আদায় বড় জিম্মাদারি শেখা এবং শিখানো দিন শেখা এবং শিখানো এটা হল বড় জিম্মাদারি মতো বড় হারিটা বড় জিম্মাদারি এই জন্য ভাই এই কাজ এই কাজ বহুত উঁচা কাজ হয় এই কাজের কারণ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ তাই জান্নাতে না যাওয়ার প্রবেশ অধিকার পাবে না অথচ অন্যান্য উম্মত তারা কিন্তু আমাদের আগে আসছে অন্যান্য উন্মতের এই বেশি তাদের হায়াতও বেশি তাদের আমল বেশি কিন্তু তাদেরকে ওই মর্যাদা দেওয়া হয় কেন দেওয়া হয় নাই যে তারা তো এই জিম্মারি পাইছিল আল্লাহ তোমার দয়ার মেহরবানি আমাদের আফিরিনবী সৈদুলনা হাবিবুল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলাম মোহাম্মদ বাণী ভাই আমাদেরকে এই উঁচা দিনের দাওয়াতের উঁচা ফিকরা উঁচা मेहनत आल्ला मेहनत तुम्हारे दुनिया तो सफलता दान करी दान करीन जिंदगी भाई आल्ला सफलता दान करते बहुत बार उचा मेहनत भाई मेहनत महत्व मर्जदा अल्प समय बयान कर शेष পাইলাম সে রকম ভাবে বাদশাহী দর্দ গম তেরা দু কম নিহি বলতেছে আমি মুসলমান যদি আমি আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহর হুকুম যদি আমি মানি নবীর জীবনযাপন করি তাহলে আমার দারিদ্রতার মধ্যে সেটা নিহত আছে বাদশাহী আমার মধ্যে নিহত আমি বাচ্চা জার্রায় দর গম তেরা দুহা আছে কম নেহি বলতেছে আল্লাহর দিনের ফিকরা দর্দ আর গম ব্যথা मुसलमान भाई से नाम पड़े पार्शे एक जो मुसलमान भाई से मस्जिदे जाए ना तरह फिक्षा अंतरे लालन कर फिकिर बेजिए फिकिर उभय जगत थे उत्तम फिकिर केशे रखा है दुनिया दुनिया समस्त सम्पद के जो पाल्ला रखा है फिकिर आल्लाम তো ভাই আমার আপনার মধ্যে ফিকরা পাওয়া তাগের মেহনত কি জিনিস ভাই ফিকরা অনুভূতি পদা করাটা যখন এসে যাবে মাথার মধ্যে ফিকিরটা এসে যাবে তখন আমার আপনার জন্য কাজ করা সহজ হয়েছে তাহাবাই কখন কাজ করছেন যখন তারা এটা ফিকিরে নিয়েছে তাদের অন্তর যখন তৈরি হয়ে গেছে মাথার মাথা যখন তৈয়ার হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে দিল ও দিবাগ ভাই দুইটা জিনিস দিল আর দিমাগ ডিল আর দিমাগের মধ্যে কাজটা বোঝা दिल और दिमागर मध्य जो करेडिकल्ला खास भाव निर्वाचित करजलिसे बसारौजिकदार আমরা যদি একটু চেষ্টা করি ভাই আল্লাহ তালা রহমত দেওয়ার জন্য প্রস্তুত এটা রহমত দেওয়ার লক্ষণ আল্লাহ আমাদেরকে রহমত দিবেন রহমত দিয়ে দিবেন আমরা যদি একটু নড়াচড়া না করি ভাই আল্লাহ কাউকে জাহান নামে দিবেন না কাউকে জাহান নামে দিবেন না ভাই দুনিয়ার কোন মা যে কি বাচ্চাকে আগুনে ফেলা দিতে পারে কোনো মা পারবে বাচ্চাকে আগুনে ফেলা দিতে পারবে না যদি কিছু মা ওই তাকে পারবেন একজন মার সন্তানের প্রতি কতটুক দয়া চেয়ে কোটি কোটি গুণ দয়া হলো বলেন যে তোমাদের রব যিনি তিনি অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়াবান যদি আল্লাহর দিনের উপরে ওঠার জন্য দিনের মেহনত করার জন্য যদি একটু আগায় একটু কতটুক এক দু কোন বান্ধা যদি আমার দিকে এক হাত আগায় আসে আমি তার দিকে দুই হাত আমার রহমত নিয়ে আগে আমার নাতা নিমসি কোনো বান্দা যদি পায়ে হেঁটে হেঁটে আমার দিকে রওনা হয় আমার দিনের দিকে রওনা হয় আতাই তবু হারোয়ালা চান আমাদেরকে একটু দৌড়ঝাঁপ করতে হবে একটু হাত পা এই দিনের মেহনত করার জন্য আমরা সকলে রাজি আছি তো ভাই ভাই দুনিয়ার জীবনে পাপ এই পাপ মোচন করার জন্য আল্লাহ তালের ব্যবস্থাও রাখতে ব্যবস্থাও রাখছেন আমি আপনাদের সামনে আবার সাহাবিরা তোমাদের কি এমন আমলের কথা বলবো এমন আমলের কথা বলবো যে আমলের দ্বারা তোমাদের দুনিয়র জীবনের পাপ আল্লাহ তারা করে দিলেন জীবনের পাপ অপকর্ম এগুলি সব নিশ্চিন্ন করে দিয়ে তোমাদের উপর আল্লাহ হয়ে যাবেন এবং তোমাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে বলব সাহাবাহা আমলের জন্য পাগল ছিলেন আল্লাহ রসুল যখনই বলতেন তোমাদেরকে কোন আমলের কথা বলবো হুজুর বলেন আমলের কথা বল আর আমাদের যেমন আমলের কথা বললে মানুষ শুনতে চায় না মানুষ শুনে কি ইচ্ছা কেউ যদি কিচ্ছা বলে বক্তা আল্লা দুনিয়ার জীবনের সব গুণাগুলোকে আল্লাহ নিশ্চিন্ন করেছে গুণা নিশ্চিন্ন হয়ে গেলে কি হবে আল্লাহ তালা তার মাহবুব বানা নিয়ে আল্লাহ তালা তাকে জান্নার দান করছে আর আল্লাহ করবেন মেহনতের মধ্যে পরিপূর্ণ হবে তিনটে আমল একটা আমল এমন আমল যে আমলের দ্বারা আল্লাহ তালা গুণাগুলোকে নিশ্চিহ্ন করে এক নম্বর আমল হল এসব কষ্ট করে একটু মেহনত মুজাহাদা করে মোকাম্মল ভাই গাওয়া তো সব শেখানো হয় ভাত খাওয়া শেখানো হয় সোয়া শিখানো হয় কিভাবে খাবো মুসলমান কিভাবে খাবে কিভাবে ঘুম যাবে কিভাবে উজু করবে এগুলিও শিখানো হয় শিখে যায় একটা মূর্খসূর্খ মানুষ যায় কিন্তু ওখানে যায় এগুলি যখন প্র্যাকটিক্যাল से प्रैक्टिकल शिखे तक सेखसूर्ख मानुष जाए किक्षित है दिन सम्पर्क शिक्षित दिन तलब नहीं चले तो भाई जो अजु के कमल मोकामल करी उजु के कमल मोकामल कर मान की परिपूर्ण भाव सुन्ना तुम्हें যে অজুর মধ্যে সন্ন্যাসের প্রতি লক্ষণ করে অজু করা হবে আর ওজুর মধ্যে নিয়ত এরকম থাকবে যে আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে যেমন আমি ধুইতেছি পরিষ্কার করতেছি ময়লা আমি সব ধরনের গুনার ময়লা থেকে অন্তরকেও আমি ধুতেছি এই নিয়ত থাকবে ওজুর মধ্যে এই নিয়ত যদি থাকে আল্লাহ যখন তো এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গুণাগুলো করেছেন কবিরা গুণা এগুলো ওই পানির সাথে আল্লাহ তারা গুণাগুলোকে নিশ্চিহ্ন করতেছেন কিনা নিশ্চিহ্ন করতেছেন গুণাগুলোকে নিশ্চিহ্ন করে দিচ্ছে এটা একটা আমল এই জন্য দাওয়াততাবলীগের মেহনতির মধ্যে সুনার শিখানো হয় সেখানে নবীর সুনন্যাস্থী খাওয়ার সুননাথ ঘুমের সুন্নাথ কিভাবে খাব কিভাবে আমরা ঘুম যাব কিভাবে নামাজ পড়ব সবকিছু শিখানো শিখানো হয় দ্বিতীয় কি আমল হল কাফরতুল খুতাল মাসা আজিদ মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা ভাই দাওয়াতলীগের কাজ যারা করে আপনারা জানেন এতে মসজিদ কেন্দ্রিক কাজ এটার মেন কেন্দ্র হল মসজিদ যারা দাওয়াতের কাজ করে আলহামদুলিল্লাহ তারা জুনিয়ার যে কত মস্জিদ দেখে অন্য কোন মানুষ জীবনে এত মস্জিদ দেখার নসিবে আসে না ভাগ্যের জন্য একটা জেলাতে কত মসজিদ আছে কোন থানায় কতটা মসজিদ আছে কোন মসজিদ কেমন এটা সব দেখে আসতে আল্লাহর ঘরকে দেখা ভাই মসজিদকে দেখা এটা এ বাদত কিনা ভাই এ বাদত শুধু কি দেখে মসজিদে যায় সেখানে মসজিদে যা থাকে মসজিদ কেন্দ্রের যে আমল ভাই মসজিদ হলো রহমতের কেন্দ্রের দরজা সমূহ খুলে দাও মানে কি তার মানে বোঝা গেলো যে ঘরটা হলো রহমতের কেন্দ্র গোডাউন এখানে সব রহমত আছে এখানে এসে রহমতের দরজা খুলে দাও গোটাও কেউ মসজিদের পরিবেশে থাকে যদি রহমত না পায় কোথায় পাবে ভাই এরকম ভাবে বন্দিকে ছেড়ে দেওয়া যায় যাওয়া চলে যাওয়া আমি আর যাব না আমি যে পরিবেশে আসছি এই পরিবেশে জীবন শেষ কর मस्जिद प्रभावे प्रभावित होमान का मुसलमान बोलि जाए से, से भाई। दावत खराब लोक समाज खराब लोक एर दिन तलब नहीं दिन फिकिरिए हिदायत नहीं आल्लाहम्मत नहीं है तो बेटा कई देखा गया आगे समाज खराब लोक छोड़ तीन चिल्ला लागान पर आरोम भाव दिन तलब पाई दिन फिकिर पाई आगे हराम मध्य डूबे छोटे ना हुजूर कल कर हुजूर करते चाहिए हाल ना हराम আমরা এটা আমি করতে চাই যদি যা আমি করবো না আমি করবো না এগুলি সাহাবিদের সিফর ছিল ভাই সেই জন্য দাহতের মেহনতের মাধ্যমে কি হয় কাশরতুল হুতাইল আল মসজিদের দিকে কদমগুলো পরে এই প্রতি কদমের বিনিময়ে মসজিদের জন্য যে কদমগুলো পরে ভাই প্রতি কদমের বিনিময়ে আল্লাহ এক একটি গুণা মাফ করেন আল্লাহ নেকি দান এক একটি আল্লাহ তালা এই কাজ এমন একটি কাজ যে কাজের দ্বারা আমি আমার আপনার গুনাগুলো মসিদ হয়েছি ভাই আর একটি কাজ কি আরেকটি কাজ তিন নম্বর আমল তিনটি আমলের বলছেন আরেকটি কাজ হল ইন্তলাহ এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করেন भाई जरा दावादी मेहनते जाए फिर देखा जाए नाम अपेक्षा कर नाम मुस्जिदे फिर जाए नाम देरी से बेस्त सम्भव्यम भाई क्या फजिलत बहुत आने फजिलत कजिलत बयान कर ले रख चले जाए क्योंकि बयान कर शेषाला কবুল আর মন্দির করেছে আমি বড় খুশি হলাম আনন্দিত হইলাম আপনাদের এই মজলিস বের ধোয়া নিয়েছে তারা দিনের মধ্যে একটু শিকরা ঢুকাইছেন আল্লাহ তাদেরকে তলব দান করেছেন দিনের তলব দান করেছেন তো তাদের এটা দোয়ার মজলিস আমি মনে করি এটা দোয়ার মজলিস তাদের এই মজলিসে দোয়া কবুল হবে আমি অধম এইখান থেকে দোয়া নিয়ে যাব এই মজলিসটা হলো মস্তাজ মজলিসের বস্তা যাব হবে ভাই এই দিনের কাজের সাথে সারা জীবন মহব্বত করাবে এই কাজকে খুব মহব্বত করার যারা এই কাজকে মহব্বত করবে আল্লাহ তালা কথম করে বলছি আল্লাহ তো কোয়াতালা তাদের ইমানকে বাড়ায় দিবেন বাড়ায়িয়া রহমতুল্লাহ যার কিতাব আমরা পড়ি সবসময় উনি তার কিতাবের মধ্যে লেখছে যে এই কাজকে ঘৃণা করা যাবে না এই কাজকে বিরোধিতা করা যাবেন আল্লাহ না করুন আল্লাহ না দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা নাইজরুল ভাই আমরা ওই কথা বলতে যাব না আমরা এই কাজের সাথে মহব্বত রাখি ভালোবাসা রাখি সেই আমরা এই কাজ করতে চাইতো ভাই যতদিন বেঁচে থাকে ভাই এটা কাজ এই সাথে নবীর অনেক বড় বড় ব্যক্তি উপস্থিত হয়েছেন অনেক ডাক্তার অনেক বড় বড় ইঞ্জিনিয়ার এবং অনেক বড় বড় আলেম তারা উপস্থিত হয়েছেন তা আসলে এই কাজ কে আত্মস্ত করা দিলের মধ্যে গাছে আমার আপনার দিল যদি বস্তুত হয়ে যায় তাহলে আমার আপনার জন্য বের হওয়া সহজ হয়েছে আমরা হুজুররা যারা আছি ওস্তাদ আমরা সারা বছর তো পড়াই ছাত্রদেরকে পড়াই কিন্তু দেখা যায় যে রোম জানে আমরা সময় পাইলে আমিও নিয়োগ করতেছি ইনশাল্লাহ আল্লাহ রোম জানে আমিও আল্লাহ আস্তা ইনশাল্লাহ বের হবো এই জন্য আপনারা বের হওয়ার জন্য নিয়ত করবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তো আপনাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ অনেক কিছু রয়ে গেছে আপনাদের লেখাপড়ার জিন্দগি এই জন্য আল্লাহ তালা দুনিয়ারও মালিক আখেরাতের মালিক কোরআনে আছে উলা দুনিয়ারও তিনি মালিক আখেরাতেরও তিনি মালিক সব কিছু করলেন তার হাতে আল্লাহ তাল কাছে দোয়া করি আল্লাহ তোমার কথা তাহলে আমাদের সকলকেই তার মনোনীত দিনের মেহনতের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে জীবনযাপন করার জন্য